আসাদ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত যে আয়েশার আজ্লাহতাল আলান্না বাড়িরাকে কিনতে চাইলেন কিন্তু তার মালিকগণ অলির অর্থাৎ অভিভাবকত্বের অধিকার শর্ত ব্যতীত বিক্রয় করতে অসম্মতি জানালো তিনি বিষয়টি নবিসাল্লু আলাই সাল্লামের কাছে জানালেন তিনি বললেন তুমি তাকে কিনে নাও এবং মুক্ত করে দাও কেননা অলির অধিকারী হলো সে যে আজাদ করে নবিসাল্লাহ আলাইসাল্লাম এর নিকট কিছু গোষ্ঠ আনা হল এবং বলা হলো এ গোস্ত বাড়ির আগে সাদকা করা হয়েছে তিনি বললেন সেটা তার জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া আদাম বর্ণনা করেন সুবা আমাদের কাছে এই হাদিসটি বর্ণনা করেছেন তাতে আরও বলা হয়েছে স্বামীর সঙ্গে থাকা বা না থাকার ব্যাপারে তাকে ইখতিয়ার দেওয়া হয়েছিল